যখনই আপনি এই আইন প্রতিষ্ঠা করতে যাবেন বলে যে এটা গণতন্ত্রের আইন এটা মানবাধিকার লঙ্ঘন কোন মানুষের হাত খাটা যাবে না আপনি ভেভি চারিকে পাথর মারবেন বলবো যে না এটা করা যাবে না বেঁচে থাকার অধিকার দিতে হবে অন্যায় লঙ্ঘন হবে চালু করতে যাবেন বলবো এটা নারী এবং শিশু নির্যাতন আইনে দণ্ডনের অপরাধ মহিলাদেরকে ভত্তার মধ্যে বন্দী করা যাবে না এটা মানবাধিকার লঙ্ঘন হবে কোন আইন চালু করবে। তিন ষষ্ঠিটা যদি আপনি ইসলাম সমর্থন যদি হয়ে যায় তারপরও আপনি একটা একটাই আইনও পাশ করতে পারবেন না কেন এটা হবে গণতন্ত্র বিরোধী এটা হবে মানবাধিকার বিরোধী আপনি গণতন্ত্রের নৌকায় চড়ে ক্ষমতায় গিয়ে গণতন্ত্র বিরোধী কাজ শুরু করবেন আপনার বিরুদ্ধে কি হরতাল হবে না আপনার বিরুদ্ধে কি মিছিল হবে না আপনার বিরুদ্ধে ধর্মঘট যারাও প্রাউতি শুরু হবে না তখন কি আপনি আপনার আর্মি বিরিয়ার পুলিশকে বলতে পারবেন এগুলো হাল্লার আইনে নাই যারাও গুলিয়াদের বিরুদ্ধে পারবেন পারবেন গুলি চালাতে না আপনি অর্ডার দিলে আপনার আর্মি বিজার পুলিশ গুলি চালাবে বলবো যে তার গণতন্ত্রের অধিকার তারা চেয়েছে তারা তো কোনো অন্যায় করে নাই সারা পৃথিবী ময় তুমি স্বীকৃত তুমি বরঞ্চ সরকার তুমি অন্যায় করছো পারবেন না কেন আপনি তাদেরকে ওই গণতন্ত্রের নৌকায় উঠাই দিছেন। গণতন্ত্রের ডালের মধ্যে ঢোকাই দিছেন। তাদের মন মগজ ওয়াশ করে তাদেরকে গণতন্ত্র খালি বানিয়েছেন। আপনার কথা আর শুনবে না আপনি যথাই কোরআনের আয়া আত্মের আওয়াত করেন জায়গায় জায়গায় মরণামন্ত্রী পাঠিয়ে দিয়ে আল্লাহর কোরআনের আয় আত্মের আওয়াত করেন কোনোই কাজ হবে না এদেশে হাজার হাজার এনজিও রয়েছে আপনি নিজে কেতালের পদ্ধতি তৈরি হন আপনার পার্টিকে কেতালের পদ্ধতিতে তৈরি করুন আপনার সমস্ত দেশের জনগণকে কেতালের পদ্ধতিতে তৈরি করুন আর্মি ব্রিটি পুলিশ पालन कर सन्तान के पाठी दिलेंणतंत्र नौकाय जार रश्मि हाथी से गणतंत्र कर बंद कर যাতে করে মুসলমানের সন্তানরা ওই গণতন্ত্রের রাস্তায় হাতে দিল যে কয়েদ আজম ছিল সিয়া সেই কায়দ আজম ছিল সিয়া এবং তার মন্ত্রী পরিষদের মধ্যে ছিল কাদিয়ানি জাফরুল্লাহ খান ছিল কাদিয়ানি এবং পার মধ্যে আরো যারা যারা ছিল মন্ত্রী পরিষদে ইসলাম কায়েম করব মুসলমানদের জন্য ইসলামী শাসন ব্যবস্থা হবে এর পিছনে ছুটতেছেন আরো নষ্ট করেন কয়েকশ বছর যাক এইভাবে জবাব দিতে হবে আল্লাহর কাছে জাতিকে কোন পথে নিয়ে গিয়েছিল আপনি কিছু করতে পারেন আর না পারেন কিছুই করতে পারে নাই আমি চেষ্টা করেছি আল্লাহ আপনাকে তুমি ইসলামী হুকুমত কায়ে আস্তা কেন আসো নাই না কয়েম করে কেন আসো এই কৈশিয়া তলব করবেন কখনো করবেন না কিন্তু আপনি যদি সেই চেষ্টায় যদি বাদ দেন তার পদে না কাজ করে যদি অন্য পদে কাজ করেন আল্লাহ আর কে না পারি অন্তত সঠিক পথ তাদের সামনে উন্মোচন করে নেই যে একটা সঠিক পথ কাউকে দেখিয়ে দিবে সে দেখানো ব্যক্তি সে যদি আমল করে সে কাজ যদি সে করে যে দেখিয়ে দিল সে ব্যক্তি তার আমরা আর কিছু না সমান ক্ষমতা আমাদের না থাকলেও অন্তত ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে সেই সাড়ে তেরো শত বৎসর পর্যন্ত চলে আঁকা যে পদ্ধতি ওই পদ্ধতির দিকে অন্তত তাদেরকে ধাবিত করিয়ে দেয় ওই রাস্তায় অন্তত তুলে দিই কেতালের রাস্তায় তুলে ওই কেতালের রাস্তা যে রাস্তায় নবীর ছিলেন যে রাস্তায় সাহা ছিলেন সেই রাস্তাটাই তুলে দিয়ে যায় অন্তত এই কথার বিরোধিতা না করি যে না যারা কে করতেছে ঠিক আছে এদের কেউ বিরোধিতা করোনা না এটাই সঠিক রাস্তা দেখো ইনশাল্লাহ আস্তে আস্তে একদিন এই কাজ করতে করতে মুসলমানদের দিন আবার প্রতিষ্ঠিত হবে তিরিশ বছর তারপরে হবে সেই মুলুকিয়াত বাদ শাহতো চলবে তারপরে আসবে মুকুল জবাবেরা অত্যাচারিত আদর্শে আবার ফেরাপতেন সে আশায় আমরা কাজ করি আর কিছু না পারি অন্তত পক্ষে এই রাস্তার সন্ধানটা অন্তত পক্ষে দেয় অন্তত পক্ষে এর বিরোধিতা না করি অন্তত পক্ষে বাকি যত সমস্ত রাস্তায় হাবুড় খাচ্ছে মানুষ তাদেরকে একটু বুঝিয়ে দেই যে ভাই এটা হচ্ছে কাপের চক্রান্ত কেন তোমরা বুঝতে চেষ্টা করছ না কাপেররা আমাদেরকে চাচ্ছে এই রাস্তায় আমাদেরকে ব্যস্ত রাখতে আমরা রাসুলের রাস্তায় ব্যস্ত থাকি সাহাবিদের দেখানো সাহাবিরা যে পদে চলেছেন ওই রাস্তায় আমরা থাকি আল্লাহ যে প্রতি নির্দেশ করেছেন ওই রাস্তায় আমরা থাকি চলো उत्खात कर देर के तारा विभिन्न रकम दल विभिन्न रकम विभिन्न रकम पद के तारा सृष्टि कर मुसलमान नाम धारे কিছু ইমান ব্যক্তি চৌহিদের দাবিদার তারাও কি করেছেন ভয়েছেন যেমন জমায়েতের নাম ছিল জামায়াতুল মুজাহিদিন সেই জিহাদের দল ছিল মুজাহিদিন জমাতে তারা ছিল সেখান থেকে তাদেরকে একটু আরাম আয়েসের লোক দেখিয়ে সেই কংগ্রেসের ভিতরে আস্তে আস্তে ঢোকায় তারপরে সে মুসলিম লীগের ভিতরে যায় সেখান থেকে তারপরে মুসলিম লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ আওয়ামী মুসলিম শব্দ জামাত ইসলাম ইত্যাদি নানা রকমের দলের সৃষ্টি হয় কিন্তু সেই তৌশাহ পন্থীদের দল ছিল কি জামাহাসুল মুজাহিদিন একটি দল জিহাদি জামাহাত জিহাদের দল ছিল चक्रांत तेजु संख्य करोगदान करें कॉन्ग्रेसिद हिसाब से मुसलमान हिसाब से दल के এগিয়ে নিয়ে যান তার নাম হচ্ছে রাজনীতি হলো কংগ্রেস আর ধর্ম হলো একটা সৃষ্টি করা হয় যার ফলে দেখা গেছে ওই আহিস নামের শহীদ পন্থীদের সন্তান একদিন তারা কমিউনিস্টে চলে গেছে আওয়ামী লীগের চলে গেছে বিএনপি চলে গেছে জাতীয় পার্টি জামাত ইসলাম ইত্যাদি ইত্যাদি নামক সেই রাজনৈতিক সেই গণতন্ত্রের দলে তারা চলে গেছে যেহেতু তাদের সামনে রাজনৈতিক কোনো নাই সেই যে রাজনীতি রাজনীতি সেই রাজনীতি তাদের সামনে নাই তাদের সামনে ধর্মের নামে হাদিস আর রাজনীতির নামে কিছুই নাই অতএব যে যেখানে পাউ চলে যাও কাউকে কোনোদিন নিষেধ করা হয় নাই রাজনীতি কিছু ছেড়ে দিয়েছেন তারা চুপচাপ না তারাই রাজনীতিক ক্ষমতা তারা নিয়েছেন ইসলামের রাজনীতি ছিল তারাই ক্ষমতায় শাসক ছিলেন আল্লাহ হুমুল ইসরাহমুলা বলেছেন রাজনীতি সিয়াত করেছে নবীগণ ওই রাজনীতির সিংহাসনে রাজনৈতিক ক্ষমতায় অন্য কাউকে তারা আসতে দেন নাই একজন নবীর ইন্তকালের পর সে রাজনীতি ওই তাগুদের গণতন্ত্রের রাজনীতি নয় সে তাগুদের রাজনীতি কেতালের রাজনীতি সে তাগুতের রাজনীতি যে সেই তাগুদের রাজনীতিকে বাদ দিয়ে ইসলামের রাজনীতি হচ্ছে কেতালের রাজনীতি জাহাদের রাজনীতি রাজনীতি গণতন্ত্রের রাজনীতি মুসলমানের রাজনীতি কিদারের রাজনীতি তাই তো তারা একজন নবীর আল্লাহ আর একজন নবী পাঠিয়েছেন আল্লাহাম বলেন অনেক খলিফা হবে এখন সেই কাজ করতে হবে খেলাফতের সেই খেলাফত সেই রাজনীতি করতে হবে দলকে সৃষ্টি করা হয় যে একদিকে রাজনীতি আর একদিকে ধর্ম ধর্ম আর রাজনীতি দুটাকে দুই দিয়ে যে ধর্মের ধর্মের ভিত্তিতে আমরা কি করব জুরা আমিন বলা পায়ে পা প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নির্দেশ পালন না হবে আল্লাহ বলেছেন কোন দিনই তুমি দিনকে কায়ে করতে পারবে না একটা কাজ অবশ্যই করতে হবে মুসলমানদের মধ্যে একটা দলকে সৃষ্টি করতে হবে ইতাইহে যারা কেটারের মাধ্যমে প্রতিষ্ঠা করতে পারবে এটা যদি তুমি করো তাহলে পারবে এছাড়া সারা জীবন তুমি যত রকমের পদ্ধতি করো আমাদেরকে বুঝতে হবে অন্তত নাজাদের জন্য হলেও আমাদের এই কাজটি করতে হবে যে কথা আল্লাহর মা। প্রতিষ্ঠার জন্য যতদিন পর্যন্ত হবে না দৃঢ় সংকল্পতা ব্যক্ত করবে না তারা সেই ইচ্ছা নিজের মনের ভিতরে দৃঢ়ভাবে ধারণ ততদিন পর্যন্ত করবে না আমরা সেই মুনাফিকের মৃত্যুর থেকে যেন বাঁচতে পারি হার আমির কামনা করতে হবে তুমি আমাদেরকে মুনাফিকের মৃত্যুর থেকে তুমি আমাদেরকে হেফাজত কর কে শুরু করবে জিহাদিগ শুরু করেছিলেন না কাবের মোস্যকরা শুরু করেছিলেন আল্লাহ আল্লা করবে আল্লাহর আইন কে প্রতিষ্ঠা করার জন্য আমার দরকার ওদের তো কোন দরকার নাই কথা বলে যে আমি প্রথম কাতার ইতিহাস শুরু হলে শুরুটা কি করবে যদি তাদের নিয়ত থাকতো তাইলে তারা ওই জিহাদের জন্য কিছু প্রস্তুতি গ্রহণ করত। কিছু ট্রেনিং দিত কিছু মুজাহিদিন তৈরি করত কিছু তার জন্য অস্ত্র শস্ত্র করত। প্রস্তুত করত জিহাদি জামাত আছে তাদের সাথে আসলে যদি এই জিহাদ করার কি করার সেই কে দোয়া করার উদ্দেশ্য থাকতো তাহলে তার প্রস্তুতি তারা নিত যেহেতু তারা এই প্রস্তুতি নিচ্ছে এটা তাদের একটা মিথ্যা কথা পাগল বুঝ দেওয়ার মতো আল্লাহকে কি ওই পাগলের মধ্যে আসলে যদি তোমার ওই নিয়ম থেকে থাকে তাহলে তার বই প্রকাশ আমি দেখতে চাই তার জন্য কিছু ট্রেনিং গ্রহণ করো তার জন্য কিছু অস্ত্র শস্ত্র করো তার জন্য কিছু জিহাদির মানুষের মানুষকে উদ্বুদ্ধ করো তুমিও করো সেভাবে উদ্বুদ্ধ করেছেন তুমিও সেভাবে কিছু উদ্বুদ্ধ করো কিছু লোক তৈরি করো আজকের তোমার পৃথিবীতে কাপের মুশ্রেক ডা মুসলমানদেরকে তাদের জন্য তুমি উচ্চ করো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তোমার নিয়ম আছে আমরা যেন ওই মুনাফিক হয়ে যেন নামতে হয় আল্লাহর সেই কথা বলতে আমরা এই চেষ্টা করেছি তোমার সামনে আপ করলাম তুমি দয়া করে কবুল এখানে কারোর প্রতি কোন হিংসা নয় কারো প্রতি মার খাচ্ছে মুসলমানরা যে কাজ না করার পরে তারা আজকে ক্ষমতা হারা হয়েছে তাদের ইমান হারা হয়েছে তাদের দেয়ের প্রতিষ্ঠা নাই তাদের কোনো হুকুমার কাজ প্রতিষ্ঠা নাই তারা আজকে ঘুরে এবং সেই অনুযায়ী কাজ করার জন্যই আমাদের এই প্রচেষ্টা কাউকে খাত করা কাউকে হ্যাঁ করা বিরুদ্ধে গালিগালা করা আমাদের উদ্দেশ্য নয় যে করেছি যদি কোন দলের বিরুদ্ধে এই কথাগুলো যে থাকে আপনি যদি একটা হক কথা বলেন এখন কেউ যদি সে কাজ না করে আরেকটা কাজ করে অটোমেটিক তার বিরুদ্ধে আমাদের বলার উদ্দেশ্য ছিল না শুধুমাত্র যেন তারা সঠিক পথে আসেন এটা সঠিক কাজ করার মাধ্যমে যেন আমরা সেই সমস্ত আমাদের উপরে যে তাক শাসন রয়েছে তার থেকে যেন আমরা মুক্তি পাই যে কথা আল্লাহ রসুল্লাম সাল্লাম করেছেন গাভের দুধ খাবে এগুলোর মধ্যেই থাকবে বরাদি তোমার কিছু কাজের মধ্যে সন্তুষ্ট থাকবে অর্থাৎ দুনিয়ার সবচেয়ে উৎসব করছ বতার একটু কিন্তু জিহাজ তোমার ছেড়ে দেবে অপমানের বুঝাকে সরানোর জন্য আমরা সেই জিহাদ শুরু করতে চাই সে জিহাদের কাজ করতে চাই কারোর বিরুদ্ধে কোন দিতে চাই না কারো বিরুদ্ধে করতে চাই না কারোর বিরুদ্ধে কোন জিবস করতে চাই না আমরা শুধু বোঝানোর জন্য কথাগুলো বলেছি তালাক আল আলামিন আমাদের যে নাও সঠিক রাস্তা বুঝা তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আগে গুনাহ কাটাকে গুলো ক্ষমা করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পূর্বপুরুষের যদি প্রভুত্বিত হয়ে থাকে তিনি যেন নিজগুলো সেগুলোকে ক্ষমা করে দেন রাব্বত انك তাত্বাবুল গফুর ربنا هوমা কানা ربنا ইয়া আলিগীরা খবগ সরলি ওয়া رب قصر لي والولدي والمؤمنين يوم يقوم الحباب سبحان الله اللهم و بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفره و ذو